ছিলামা ছিল না লুক ছিল না আলমোলামা ছিল কঠিন কঠিন আলেমা ছিল সেই সময়ের এক সরকার না খলিফা মোহাসিম থেকে নিয়া মহতাসিম তারপরে অনেক আলিমুলা ছিল হকপন্থী ভয়ে চুপ করে গেছে আর কিছু আলিমুলামা তো আছে সরকারের পক্ষে এরও উস্কানি দিয়ে আরো এই সমস্ত জিনিসগুলি কয়াইতেছে খলিফা সময় আইসা সে বিষয়টা কি করছে বুঝছি আর বাড়াবাড়ি করে নেই এরপরে মানে স্বস্তি আসে খুব সহজে ভূতগম্য বিষয় না বিষয়টা না। জনসাধারণের মতো স্বাভাবিকভাবে বুঝার কি না বিষয় না কুরআন এটা আল্লাহ সৃষ্টি হইলেই কি সমস্যা আল্লাহর গুণ হইলে সৃষ্টি না বললে কি অবস্থা এই জিনিসটা সাধারণ ভাবে সহজে মানুষ কি করে না বুঝে না কিন্তু একটা বিষয় জটিল একটা মাসালা এটা এটা বড় বড় আলিমরা বা বড় বড় বিশেষজ্ঞরা এই আট আগপাশ তারা কি করে বুঝে সাধারণের জন্য এটা বোঝা সহজ অবস্থানটাকে শরীয়তের সঠিক জায়গায় রাখতে গিয়া এই ইমাম মহমদ রহমতুল্লাহ কি করছেন এ শাস্তি ভোগ করছেন ওনাকে জেলখানায় আঠারো হাজার বেট লাগান মরে যেতে পারতেন না কিন্তু কি করেন নাই উনি তারপর সরকারের সাথে কি করেন নাই আপোস করেন নাই আমরা যে ওনাদের নাম নেই যে ইমাম রহমতাই চার মাস এক। এই পরিমান করতে হয়েছে এটা তো আহমদিনের কথা বললাম ইমাম আবু হানিফা রহিম আমরা যেই ইমামের অনুসরণ করি তাই না সেই ইমাম এবং হাদিস কে কি করছে রাখছে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় বিচার বাস্তবে প্রয়োগ করতে গিয়া হের ফের একটু জালিয়াতি নিজের স্বার্থ অনুযায়ী বিচার কি করত ঘুরাই ফেলতো একজন সাক্ষী সঠিক সাক্ষী কিন্তু তার সাক্ষী ঠিক না এই শাসকদের পক্ষে থেকে এই ধরনের জুলুম যদি হয় আবু নিজের ব্যক্তিগত মত মত ছিল অভিমত ছিল রাইট ছিল যে এই ধরনের শাসকের আনুগত্য করা কি না অবকাশ নেই করা যাবে না এই অভিমতটা খলিফা মনসুর শাসক সে জানতে পারছে যে সে আমার শাসন ক্ষমতা কি করে না বৈধ মানে না কি মানে না বৈধ মানে না এখন আবহাওয়া আপনি আমার কি হয়ে যান প্রধান বিচারপতি হয়ে যান আবহাওয়া এতে কি হন নাই রাজি হন নাই কারণ তো তাকে মনে করেন কি ওনার ব্যক্তিগত স্বার্থে সুবিধের মাসালা হিসাবে তাকে অপসারণ করা আবুহান ওই শাসকের বিরোধিতা করতেছেন ব্যক্তিগত স্বার্থের জন্য না শরীয় আপন অবস্থায় কি রাখার জন্য ঠিক রাখার জন্য এদের কোন নাই। এরা এটা কোনো সত্যের জন্য করে না ন্যায়ের জন্য করে না ব্যক্তির স্বার্থের জন্য করে যেখানে স্বার্থ ভালো মনে করে বেশি মনে করে স্বার্থ পাবে মনে করে সেখানে যায় যেহেতু তিনি করছেন সরকারে চাপ দিলে মাছ আলাদা কি ঘুরে যাবে সরকার চাপের কারণে ঘুরে যাবে উনি তার বিচারপতির পথ কি করেন নাই গ্রহণ করেন এই কারণে আবহাওয়া কি করছে বন্দি এই কারণে আবহাওয়া কি করছে এই ঘটনাটারে বিকৃত করে বলে কি দুনিয়ার বিচার করা দুনিয়ার চাকরি বাকরি করা দুনিয়ার শাসন কাজের মধ্যে জড়িত হওয়া এইগুলি বিনের জন্য ক্ষতিকর এই জন্য আবহাওয়া শাসন কাজে যায়নি এক ধরনের বিকৃত ধর্মের মানে ধর্মের বিকৃতওয়ালা মানুষ গুলি এইগুলির মধ্যে জড়িত হওয়া এটা কি না ঠিক রাজনীতির মধ্যে জড়িত হওয়া এটা ভালো মানুষের কাজ না রাজনীতি করবে শুধু খারাপ মানুষে দেশ চালাইবে শুধু খারাপ শাসন করবে শুধু কি মানুষের খারাপ যেন সব মানুষ খারাপ বুক করতে পারে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 এই জন্য তার পথ গ্রহণ করতে অরাজি হন ওই বাদশাকে তিনি কি মনে করেন না নেই বিচারক বাদশাহ মনে করেন না সঠিক বাচ্চা মনে করেন না সে তার ক্ষমতায় থাকার উপযুক্ত তিনি কি করেন না মনে করেন না তাকে অপসারণ ওয়াজীব এটা মনে করেন তিনি যাকে অপসারণ করা ওয়াজীব তার আবার চাকরি গ্রহণ করবে কিভাবে তার অসহযোগিতা অজীব চাকরি গ্রহণ করলে কি তার অসহযোগিতা হলো না সহযোগিতা হইলো নিজের অবস্থান থেকে কি করেন নাই সরে আসেন নাই আমরা তো শুধু ওনাদেরকে বড় বুজুর্গ হিসাবে জানি আসলে কেমনে বুজুর্গ হয়েছেন সেই বিষয়টাকে আমরা তলাই না ইমাম আবন এমন ভাবে আঘাত করছে যে হাতগুলো গুলো এইভাবে বাঁধতে পারতেন না হাত কি করতে পারতেন না বাঁধতে পারতেন না হাত সারে রাখতে হইতো নামাজের মধ্যে এমন ভাবে ওনার হাতকে কে করে দেওয়া হয়েছিল উনারা হলেন এই বড় বড় সেই সময় খলিফাকে সেই সময় মুসলমানদের শাসক কে ছিল ইয়াজিদ মানে হুসাইন রাজন দ্বন্দ্বটা যার সাথে হয়েছে যে খলিফার আমলে তার তিনি সহি সেই সময় খলিফা কে ছিল ইয়াজিদ ইয়াজিদ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 যে পর্যায়ে ছিলেন যেমন আখলা ছিল তাদের যেমন উন্নত স্বভাব ছিল চরিত্র ছিল আমল ছিল তার সেই পর্যায়ের ছিল না এগুলির মধ্যে কি ছিল ত্রুটি ছিল রাষ্ট্রকার্য পরিচালনার ক্ষেত্রে জরিয়তের বিধানগুলি আগের শাসকরা কিন্তু এই পরিচালনাটাকে কঠিন ভাবে ধরতে গিয়ে কিছু কি করেছে শিথিলতা শৈথিলতা বরদাস্ত করে নাই হুসেন রাজিয়াল কিসের বরদাস্ত করে নাই এই এই যে কোরআন অনুযায়ী শাসনের মধ্যে যে কিছু শিথিলতা এসে গেছে শিথিলতা তিনি কি করেন নাই বর্দাস করেন আর এই বর্দাস না করতে গিয়া এই শাসকের বিরুদ্ধে তিনি কি করছেন বিদ্রোহ করেছেন সে কি কাফের ছিল কোরআনের আইন সে বাদ দিয়েছিল কোরআনের আইনকে বদলায় নিজেদের বানানো আইন দিয়ে শাসন করছিল এগুলি কিছুই করেনি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 প্রতিষ্ঠা করতেছে কিন্তু জোরজুলম করে আবার কি করে জোরজুল করে এই জালেম শাসক যদি হয় কি যদি হয় জালেম শাসক যদি হয় সে আবনের হেমতার রায় হলো। এর বিরুদ্ধে বিদ্রোহ করে যদি উৎখাত থাকে বিদ্রোহ করে নিজেরা কি হয়ে যাবে সফল হবে ন্যায় বিচারক শাসক নিয়োগ করা এজিব বুঝছেন বিষয়টা কেন বিষয়টা হলো এই জন্য আর একটু রহস্যটা বলে দিই কারণ মুসলমানদের মধ্যে যদি জালেম শাসক থাকে কি থাকে তাহলে জনগণ কি শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবো কষ্টে থাকবো তাহলে মুসলিম সমাজের জনসাধারণ তারা জুলুমের শিকার হয়ে আস তারা জুলুমা লাগে জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারস না আর আমাদের দেশে কি আছে শাসন আছে ঠিকই কিন্তু আমরা আমাদের শাসকরা যদি জুলুম করে আমরা এটার প্রতিবাদ করি আমরা এটার করে দিই এই সমাজ ব্যবস্থাটা রাষ্ট্র ব্যবস্থাটা কাদের টা ভালো তোদের ইসলামের টা ভালো না আমাদের এই কুকুরের ভালো কুকুরিয়া ভালো মনে করবে না তারা এই জন্য আমার লড়াই যে জালেম শাসককে মুসলমানদের শাসক থাকতে কি করা যাবে না দেওয়া যাবে না আমাদের দেশগুলির কি চলতেছে বর্তমানে বাস্তবে দেখেন এই যে জুলুম অত্যাচার কোন পর্যায়ের আমেরিকা বলেন বা বিভিন্ন কাফের রাষ্ট্রগুলি বলেন সেখানে যুদ্ধ রয়েছে নেই নীতি আমাদের দেশে যেই পরিমানে আছে সলমান কিন্তু ন্যায় নীতির দিক দিয়ে জালিয়াতের দিক দিয়ে অধীনে আস আমরা তো এর চেয়ে বেশি ভালো আছি নিজেদের অধিকার নিজেদের ব্যক্তি স্বাধীনতা নিজেদের বিভিন্ন ধরনের সিকিউরিটি এগুলি আসে এখানে কোন যান নিরাপত্তা নাই কিচ্ছু নাই তাহলে ইসলামের মুসলমানদের শাসন ইসলামের শাসন বলো না কুকুরি শাসন ভালো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 মানে এর ধারণা হয় এর বিরুদ্ধে বিদ্রোহ করা যিনি বিদ্রোহ করেছিলেন খলিফা মানসুরের বিরুদ্ধে ওনার নাম ছিল কি মোহাম্মদ আব্দুল্লা ওনার ভাই ছিল ইব্রাহিম আবদুল্লাহ দুই ভাই ওনারা মিল্লা ওই সময় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন আবহাওয়া নবতুল্লাহ কেউ বলেছেন যে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 লোকজনকে দিয়ে আমি টাকা পয়সা দিয়ে আর যদি আবদুল্লাহ ডাক্তি উনি কি করছেন সমর্থন করছেন উনি বলছেন যে সফলতার যদি সম্ভাবনা না থাকে তারপরও জায়জ আছে জালেমের বিরুদ্ধে বিদ্রোহ করে করে নিজেরা শহীদ হয়ে যাওয়া নিজেরা কি হয়ে যাওয়া মাসাল বুঝছেন ধরতে হবে একে জুলুম থেকে ফেয়াইতে হবে এটা ফরজ করে দিয়ে গেছেন রসদাম যে জালেমে কে হাত ধৈরা তার হাতকে কে গোটাইয়া দিয়া তাকে জুলুম থেকে তোমরা কি করবা বলেন দেখি সমাজের মধ্যে দুর্বল হইলে শক্তিহীন হইলে পারবেন তাকে ফিরাইতে হইলে তার মতো শক্তি লাগবে বা তার চেয়ে বেশি কি লাগবে শক্তি লাগবে এখন এই শক্তি অর্জন না করা ছাড়া সমাজ থেকে জুলুমটাকে দূর করা যাবে যারা মনে করে সে আমি মসজিদে সাথে আল্লাহ নিজেরা বিভ্রান্তির মধ্যে গেলে ঝামেলা কারণ ওর সাথে মুখোমুখি হবে নিজের মার খেতে হবে রক্তারক্তি হইতে হবে নিজের বাড়িঘর ছাড়া হতে হবে নিজের বিভিন্ন ধরনের টেনশন আসবে জেল জুলুমও হয়ে যাবে এত বড় ঝামেলার জীবন কে করে কত সুন্দর জীবন যাপন খাইলাম এর জন্য তুমি ফিকির করবা না চিন্তা করবো না এটা মুসলমানের কিনা জীবন না এই জন্যই ওই সমস্ত বড় ব্যক্তিদেরও এই জীবনটা এমন অতিষ্ঠ হয়ে গেছে তাদের জুলুম যখন সামনে আসছে ওনারা আর কি করে না বরদাস্ত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 দুনিয়াতে সফল হন নাই তিনি দুনিয়াতে কি নাই সফল হন নাই উনি সফল হবেন না কারণে অনেক সাহাবিও ওনার সাথে কি হয় নাই শরীর হয় নাই কিন্তু রসোসাম অগ্রিম ঘোষণা দিয়া ব্যাপারে মধ্যে সবসময় শুনেন যে জান্নাতি যুবকদের দুইজন সর্দার একজন হলেন হাসান আর একজন হলেন হুসাইন সঈদা শাবাবি আহলাতি আল হাসান প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য কিন্তু চেষ্টা করে তিনি দুনিয়ার মধ্যে সফল হয়েছেন দুনিয়ার মধ্যে কি করে নাই সফল হয় কিন্তু দুনিয়াতে সফল না হলেও তিনি পেয়েছেন চির দিনের জন্য জান্নাতের রাজত্ব পেয়ে গেছেন তাহলে হুসেন রাজি আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার এটা কি তিনি রসুলের নাতি হওয়ার কারণে না না কোশ্চিন কালেও না রসুল স্পষ্ট বলছেন তার বংশ মর্যাদা তাকে অগ্রসর করবে না মান বাত্তা বিহি আমালহু যে ব্যক্তির আমল তাকে পিছনে ফেলবে লামহু তার বংশ মর্যাদায় তাকে কি করবে না অগ্রসর করবে না আল্লা না থাকুক আমার লাখ লাখ তেমন থাকুক আর না থাকুক বাপ বাদশা ছিল ছেলেও হয়ে যাব বাদশাহ থাকক আর না থাকুক শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে কি নাই এই রীতি নাই পুরান পরিষ্কার বলছেন ফাতে ফাতে যদি তার আমল ছাড়া রসুল বাপ হয়েও টাই নিতে পারেন আর কোন ভন্ডা আছে যে পিরে পীরগিরি কইরা মরিদ্রা রে তরায় লাইবো আমার কাছে আমি পার হয়ে যাব। এই পথ ধরলে পার হয়ে যাবো আমার কিছু করতে হবে না শরীয় না। নিজে কাজ করে তারপরে ফল কি করতে হবে বুক করতে হবে মানবা বিহি আমলস্ত্রীর বিহিহু এটা কি তার বংশ দ্বারা না আমলের দ্বারা আমরা বাস্তবে উনার কোন আমলটাকে সেই সর্দারির উপযোগী আমল দুনিয়াতে দেখতে পাই আম আল্লাহ রব যে জান্নাতে বদলা দিবেন সেই বদলাটার একটা সাদৃশ্য থাকবে দুনিয়ার আমলের সাথে এমন না যে আমল করবে একটা কি বদলা দেওয়া হবে বিফা ক মানে আমলের সাথে মিল রেখা বদলা কি সাথে মিল রেখা আমলের সাথে মিল রেখে কি দেওয়া হবে বদলা দেওয়া হবে এখানে হোসেন রাজি আল্লাহ রাজত্ব কি করেন আল্লাহ করে দিয়ে দিচ্ছেন কি দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী রাজত্ব দিয়ে দিয়েছেন কথা তো দিকে চলে যাচ্ছি মানে আল্লাহ তালা যে আমলের উপযোগী বদলা দেন আল্লাহ ইসলাম ইব্রাহিম ইসলামের একমাত্র সন্তান কি একমাত্র সন্তান আল্লাহ রব আল স্বপ্নে থাকবে তাহলে এই যে আল্লাহর জন্য নীর বংশ হওয়া কি হয়েছে রাজি হইসে তাহলে এই যে আল্লাহর জন্য একটা ত্যাগ স্বীকার করলো না আল্লাহর জন্য কে যদি সারে তাহলে আল্লাহ তাহলে উত্তম বদলা তা কি কি করেন ইবাহিম পর্যন্ত তোমার বংশ ছাড়া অন্য কোনো বংশ থেকে আসেনি সব নবী আসছে ইব্রাহিম আলামের বংশ থেকে কি মানে নিজের বংশ নির্বংশ হওয়া যাইতে রাজি হয়েছে আল্লাহর জন্য আল্লাহ কি করেছেন চিরস্থায়ী ভাবে ওনাকে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 গুরু ছিল না মূর্তি পূজার গুরু ছিল সে তো এই ধরনের বাপ এই ধরনের সমাজ এই ধরনের নিজের বাড়িঘর কি করছে এই ধরনের বাড়িঘর ছাড়ার পরে আল্লাহ রব আল ইব্রাহিম কেমন ধরনের বংশধর দিছে ওনার ছেলে ইসমাইল আলহিসাম নবী ইসাখ আলাইসলাম নবী ইসাখসালামাই ইয়াকুব আলাইসলাম নবী ইয়াকুব আল ইসলাম ইসলি ইউসুফ আলাইসলাম কি নবী এইভাবে বংশ পরম্পরায় নবী এরপরে বংশ থেকে নবী হইতে সমাজ ছাড়ছে না বাব কিন্তু আল্লাহদের বংশ সমাজ ওনাকে দেয়া দিচ্ছে সর্বশেষ নবী রস্লা ইসলাম আসছে কার বংশ থেকে ইব্রাহিমের বংশ থেকে ইব্রাহিম ইসলামের সরস্বী সন্তান দুইজনের থেকেই বংশ দ্বারা চালু হয়েছে একজন রয়েছে ইসমাইল আর একজন কে ইসা বংশ থেকে ইসমাই বংশ থেকে কোন নবী হয়নি ওনার বংশ এমনি চলতে রয়েছে চলতে রয়েছে পবিত্র বংশ চলতে রয়েছে বংশের মধ্যে কোন অপবিত্র তা নাই পবিত্র ভাবে চলতে রয়েছে শেষ শুধু একজন নবী হয়েছে ইসমাই বংশ থেকে একজনে তো সারাদিন বাড়ি ঘিরা দিচ্ছে আল্লাহ বাসায় গ্রা রাখছেন এবং ইসমাই রেজবা করা হয়েছে আর একবার আমার পিতা আব্দুল্লাহ রেজবা হয়েছে আব্দুল্লা জব করা হয়েছিল ব্যাপারে আব্দুল মুিব দাদা। আব্দুল মুশ্বে পাহাড় তো পাহাড়ি ঢল যখন হয় তো পাহাড়ি ঢলে মাটি টা করে দেয়া এই অনেক সময় হইতো আগে তো এইগুলি পরে করতে হইতো তো ওই সময় প্রাচীনকালে ওই জমকুপটা এই পাহাড়ি ঢলে আইসা কাবাঘরের জায়গায় কি হয়ে গেছে নিচে হয়ে গেছে জমকুপটা কোনো চিহ্ন ছিল না আব্দুল মোত্তালিম ওই জমজম কুপ আবিষ্কার জমজম কুপ তো সে কি পাইছে খুঁজে পাইছে এখন কারি দিব কুরবানির বাটে বসছে কে আবদুল্লাহ এখন উনার তো অনেক ছেলে থেকে তালিকা বিভিন্ন ওনার যে নানার বাড়ি ওরা বলতেছে যে আমাদের সন্তানরা তুমি কি করতে পারবানা জয় দিতে পরে এর পরিবর্তে কি করছেন উনি কি এই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 একশো বানিয়েছে ওটার নামে কেন ওর আব্দুল মোহাল্লা এতবার এখন ঘটনা ক্রমে আল্লাহ আবার উঠেন একশো উঠ করি একশো উঠ করি শরীয়তের মাছাল্লাহ এখন এটা যে কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে ফেলে কাউকে হত্যার কারণে তার কি দিতে হয় দিয়ে দিতে হয় রক্তপণ দিতে হয় কয়শো উঠ একশো আব্দুল্লা কি আবার জবের পাল্লাই পরছিল কে আমার পিতা আবদুল্লা আমি ইব্রাহিমের কথা বলতেছিলাম এই জন্য যে সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাড়িঘর ছাড়ছে কে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 তাদের কারো কোনো এখানে কেমন নাম না তার কোনো কি সমস্যা আর এখানে বিশাল নাম হয়ে গেল গো ফের নাম সারা পৃথিবী সবসময় নিতেছে নিবে আবু জেহেলের নাম সারা পৃথিবী সবসময় নিতেছে নিবে লাভ কি লাভ কি আবু জাহেলের শাস্তির মধ্যে কমতি হবে গ্রিন yeah, হাস yeah.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 এই ঝুঁকিটা কি করে নাই গ্রহণ করে নাই কিন্তু তারা হুসেন রাজি আল্লাহ মতো এত উন্নত সফলতা পাইছে এখন উভয়ের মর্যাদার মেদ্যাকটা তারতম্য সৃষ্টি হয়ে আছে না এখন উভয় ভোগ করতেছেন আপন আপন আমলের ফল যারা এই চেষ্টাটা করে নাই ঝুঁকিটা গ্রহণ করে নাই তারা কি অবস্থায় আর কষ্টটা করে সেই দিন ধুকা মানে যে যাই করছে সে মনে করবে যে আমি খায় গেছি আক্ষেপের দিন হবে যারা অন্যায় করছে তারা তো মনে করবে হাই কেন অন্যায় কাজ করলাম যারা নেকাজ করছে তারাও মনে করবে হাই হাই নে যারা বেশি করে যেতে পারছে তাদের আক্ষেপটা কিছু কমবে না কমবে হোসেন রাজি আল্লাহ সেই আক্ষেপ হবে না যিনি ওই পরিমাণ ঝুকি নেয় নাই তার যে আক্ষেপটা হবে এই জন্য আসল সফলতাটা হলো সেটা আল্লাহ